কই রে উমর কই খালিদ এখনো কি তোদের জায়গাতে ঘুম বা হুঙ্কারে গোটা বিশ্ব কাঁপছে থরথর করছে ইহুদি আসারাদের তখতে তাও এই সুযোগ কাজে লাগাতে প্রয়োজন তোর মতো হাজারো তর্তাজা যুবক কৈরে বেরিয়ে আয় খালি দমর এসেছে নতুন বদর খালি দমর এসেছে নতুন বদর রে সেই দিকে বিজয়ী নবীনে মোজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত খালি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বিশ্বব্যাপী মার্কিনেরা শাসতে চায় যে মরল সেই মরল গিরি হবে এবার উসামার দখল বিশ্বব্যাপী মার্কিনেরা শাস্তে চায় যে মরল সেই মরলগিরি হবে এবার ওসল সেই কারণে আমেরিকার হারাম হারাম সেই কারণে আমেরিকার এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কই রেখালি দোমর এসেছে নতুন বদর কয়রে সেই জিগ বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত মরণের ই ওদের গজিয়েছে জানাম এই সুযোগে দেনারে তুই ওদের বুকে হানাম মরণের ই ওদের গজিয়েছে জানাম এই সুযোগে দেনারে তুই ওদের বুকে হানাম জয় করিতে ওদের জয় করিতে ওদের নতুন গড়ে নতুন এখনো কি গাইতে হবে এসেছে নতুন বদর সেই দিগবি জয় নবীন মোজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বিল্লাদানের হংকারেতে কাঁপছে বিশ্ব আদি তালে বাংলা লড়ছে দেখো জীবন রেখে বাজিল বিল্লাদেতে কাঁপছে বিশ্ব আদি তালে বাংলা লড়ছে দেখো জীবন রেখে বাজিন মুসলমানরা বাসলে গাজী মরলে যে শহীদ মুসলমানরা বাসলে গাজী মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কৈরে খালি দমর এসেছে নতুন বদর কইরে সেই দিগবি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা গ কি গাইতে হবে ঘুম ভাঙানির সময় মটে ও তুই আর করিস দেরি যেখানে পাও ইহু দিদির পরা পায়ে বেড়িল নেই রে সময় মোটে ও তুই আর করিস দেরিল যেখানে পাও ইহু দিদের পরা পায়ে বেড়িল এই জিহাদে দরকার এখন খালিদ। এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কই রে খালিদ কই রে এসেছে নতুন বদর কই সেই জিগ বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বিশ্ব আদি জেগেছে তাই তোকেও বলি চল তোর দিকে আছে মাজনুমানের দল বিশ্ব আদি জেগে চেতাই তোকেও বলি চল তোর দল। সাথে থেকেও আসছে দেখো জিহাদের তাকিদ আরো থেকেও কেউ আসতে দেখো জিহাদের তাকিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত মসজিদের ওই কোনে বসে নয় রে আর তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তোলো আর মসজিদের ওই কোনে বসে সসবি আর তোরে হাতে আজ মানায় শুধু ঝকমকে তোলো আর গরদান নিতে ওই জালিমের আইরে মুজাহিদ গরদান নিতে ওই জালিমের আইরে মুজাহিদ এখনো কি গাইতে হবে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কই রেখালিদ কই ওমর এসেছে নতুন বদর কই খালিদ কই ওমর এসেছে নতুন বদর কই রে সেই দিগবি জয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙালির গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙালির গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙালির গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত